আলোচিত হবে আলাউমাবাদ গতপর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম উহুযুদ্ধের প্রথম অংশে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 मुस्लिम मध्य एक दल तुदेखा जावा सम्पद अर्थात गणीमतर माल संग्रह करते शुरू कर ला देखे भूलान नहीं बसलें कजल सहबी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 হুজাইফা ইবিনের বাবা আনহু। এই দৃশ্য দেখে হুজাইফা চিৎকার করে ওঠেন বাবা আমার বাবা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হয়ে গেছেন। কোরাইশদের উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালামকে হত্যা করা হামলার এক পর্যায়ে তারা রসুল্লাহর ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসে রসুল্লাহকে ঘিরে তখন মাত্র নয় জন সাহাবি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 রসুল্লাহ সাল্লু আলী আসলামের জীবনে এতটা অনিশ্চয়তা ঘেরা লোকেরা তার দিকে পাথর ছুড়ে তারা করেছিল কিন্তু এতটা কাছাকাছি আর কখনো আসতে পারেনি হিজরতের পথে সুরাকেবেন মালিক রসুল্লাহ সাল্ল আলিহাসামকে করতে চেয়েছিল কিন্তু ময়দানে কুরয়েশরা মরিয়া হয়ে চাইছিল যে কোন মূল্যে রসুল্লাহ সাল্লি আসলামকে পুরোপুরি শেষ করে দিতে সেই প্রচেষ্টায় উৎপা এবেন আবি ওয়াক্কাস রসুল্লাহ সাল্লু আলী আসলামের গায়ে পাথর ছুড়ে মারে জোরালসাহী ধাক্কায় রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম মাটিতে পড়ে যান তার ঠোঁট কেটে যায় দ্বিতীয় মারাত্মক আঘাতটিও হানে উৎপা। এই আঘাতটি ছিল তার তীরের আঘাত এই আঘাতে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের দাঁত ভেঙে যায় তৃতীয় আঘাতটি করে আবদুল্লাহ এবেন সিহাব সে রসুল্লা সাল্লু আলি সালামের কপালে আঘাত করে আর রসুল্লাহ সাল্লু আলিউসালামের কপাল কেটে যায় রক্তে তার দাড়ি ভিজে যায় আর চতুর্থ আর সবচেয়ে মারাত্মক আঘাতটি হানে এবেন কামিয়া সে ঘোড়ায় চড়ে এসে তর বাড়ি দিয়ে রসুল্লাহ সাল্লু আলিউলামের মুখে আঘাত করার চেষ্টা করে তালহারাদ আলো আহো তার ঢাল দিয়ে আঘাতকে রুখে দিতে চাইলেন কিন্তু পুরোপুরি পারলেন না রসুল্লা সাল আলী আসলামের শিরোস্রানে ইবেন কামিয়ার তরবারি আঘাত করে এই আঘাত এতটাই জোরালো ছিল যে তার শিরোস্রানে দুটি কড়া তার মাথায় কেঁথে যায় এবং তিনি করতে পরে যান রসুল্লাহ সাল্লু আলহিউ আসলাম যেভাবে করে নিজের জীবনকে বিপন্ন করে সাহাবিদের বাঁচানোর জন্য আহ্বান করেছিলেন সেভাবে করে সাহাবিরা এবার নিজের জীবন বিপন্ন করে এগিয়ে এলেন রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামকে বাঁচানোর জন্য তবে তার আগে জেনে নেওয়া যাক ছত্রভঙ্গ মুসলিম শিবিরের কিছু অদম্য সাহাবিরা তখন কি করেছিলেন কোরাইস্টের অতর্কিত হামলায় মুসলিমরা যখন দিশেহারা তেমনই এক বিশৃঙ্খলময় পরিস্থিতিতে ক্রাইস্টার রসুল্লাহ সাল্লাস্লামের সাহাবি মুসআ এবং অমায়েরকে হত্যা করে ফেলে তারা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে মুস আবকে ঘিরে রেখেছে আর মুসআ দেখলেন রসুল্লাহ সাল্লু আলিউসালামকে কাফিররা ঘিরে রেখেছে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 وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلٌ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ قَلَبْتُمْ عَلَىٰ أَعْطَابِكُمْ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 তাদের ছিল সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা তাদের ছিল পাহাড় সমান এবার জানা যাক সেই উহুদের ময়দানে এই অখ্যাত সাহাবির কাহিনী আনাসেবের নজর হলেন বিখ্যাত সাহাবি আনাসেবেন মালিকের চাচা আনাসেবের নজর অনেকদিন ধরেই বদরযুদ্ধে অংশ নিতে না পারায় যন্ত্রণায় ভুগছিলেন তিনি শুধু এতটুকুই বলেছিলেন আল্লাহ যদি আর একটা যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ দেন তাহলে তিনি দেখিয়ে দিবেন আমি কি করি তিনি খুব করে একটু সুযোগ খুঁজছিলেন যেন জিহাদের ময়দানে নিজের সাহসিকতার প্রমাণ দেবেন উহদের যুদ্ধে সে সুযোগ এল তিনি তার কথা রাখলেন উহদের যুদ্ধে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক যাচ্ছে তিনি তখন এগিয়ে যাচ্ছেন সামনে দিকে স্রোতের বিপরীতি দাঁড়িয়ে আজ তার দিন আজ তার দেখানোর পালা অস্ত্র রেখে পালিয়ে যাওয়া কিছু মুসলিমকে তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ তোমরা তারা উত্তর দিল মুহাম্মাদের মৃত্যু হয়েছে তিনি বললেন তোমরা জেনে রাখো মুহম্মদ সাল্লু আলী ওসলাম যদি মারাও যান তার রবের মৃত্যু হয়নি যে কারণে মোহাম্মদ মারা গেছেন তোমরাও সে কারণে মরে যাও উহুদের ময়দানে এরপর সাহাদেব এর মোয়াজের সাথে তার দেখা সাহাদেব মোয়াজকে বললেন সাদ আমি তো উহুদের পাদদেশে জান্নাতের সুবাস পাচ্ছি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 ंगुल देखे शनलर अदिल्लाह अल्लाह तरह सन्तु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 কাজেই তোমরা দিনের জন্য লড়ে যাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের বিজয় দেবেন অপরাজয় সাহাবিদের আনসারি তার নাম আমরা জানি না একজন মোহাজেজ সাহাবের ভাষায় আমরা এক আনসারির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তার গা রক্তে ভেসে যাচ্ছে তাকে বললাম তুমি কি জানো মুহদকে হত্যা করা হয়েছে সে বলল ঠিক আছে যদি মুহম্মদকে হত্যা করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার দিন প্রচারের মিশন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 ফিরে আসা যাক তখন তিনি আজ শত্রুদের রুখে দিতে পারবে সে আহ্বান শুনে এগিয়ে এলেন এক আনসার শত্রুদের দিকে তীর ছুটতে ছুটতে শহীদ হয়ে গেলেন এরপর এগিয়েলেন এলেন একজন আনসার তিনিও শহীদ হলেন এরপর আরও একজন এভাবে এক এক করে সাতজন সাহাবি রসুল্লাহকে বাঁচাতে বীরের মতো লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন আনসাররা এই কারণেই আনসার আনসার মানে সাহায্যকারী আনসাররা তাদের নামের প্রতি সুবিচার করেছিলেন এই মর্যাদাময় খেতাব তারা কিনেছিলেন তাদের জান, মাল এবং রক্তের বিনিময়ে সাত সাতজন আনসার যুবা এক এক করে রসুল্লাহ সাল্লু আলহামের পায়ের কাছে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রসুল্লাহ সাল্লু আলহিসালামকে বাঁচাতে এই ছিল তাদের আত্মত্যাগের নমুনা সাতজন সাহাবি শহীদ হয়ে যাবার পর রসুল্লাহ সাল্ল আলহামের সাথে ছিলেন মাত্র দুই জন মুহাজিদ সাহাবি তালাহা এবিন ওবায়দুল্লাহ এবং সাহাবাস রসুল্লাহ সাল আলিহাসকে আঘাত করেছিল উতবা এবি ওয়াকাস আর রসুল্লাহর প্রতিরক্ষায় দাঁড়িয়ে গেলেন তারই আপন ভাই সাহাদেবিন আবি ওয়াকাস তীরের পর তীর ছুটতে থাকেন শত্রুদের লক্ষ্য করে আলী বিন আবি ব্রাজ আহ বলেন আমি কখনো রসুল তার বাবা মার উভয় শপথ করতে শুনিনি একমাত্র সাদবিন আবি ওয়াক্কাসকে তিনি এমনটা বলেছিলেন উহুদের ময়দানে আল্লাহ রসুল বলে ওঠেন এরমি সাদ ফিদাকা আবি ওয়া ওম্মি অর্থাৎ তীর ছোট সাদ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক সা রসুলকে রক্ষা করেছিলেন আর সাদকে রসুল্লা সাল্ল আলী আসলাম এমন এক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন যা আবু বকর ওমার আদাল আনহ লাভ করেননি তালহা এবেন ওবায়দুল্লাহ রাজ আনহর অসাধারণ বীরত্ব দেখে রসুল্লাহ সাল্ল আলী আসলাম বলেন তালহা তো জান্নাতের জন্য নিজেকে যোগ্য করে নিয়েছে তালহা সেদিন যে সাহসিকতা দেখিয়েছেন তা আর কোন সাহাবি দেখাননি রসুল্লাহ সাল আলিউলামকে বাঁচাতে গিয়ে তরবারের আঘাতে তালহার কিছুটা আঙুল কাটা পড়ে উহ সেই দিনে তালহা নিজের গায়ে অন্তত পঁয়ত্রিশটি আঘাত ছয়ে নেন শুধুমাত্র রসুল্লাহ সাল্লু আলি আসসালামকে বাঁচানোর জন্য তার ডান হাত তীরের আঘাতে অবশ হয়ে যায় তালহার সম্মানে রসুল্লাহ সাল্লিসলাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয় আরেজন বীরসেনা ছিলেন আনসারী সাহাবি আবু তাল্হারসুল্লাহ সাল্লাহ আলহিমের একেবারে সামনে আবু তালহা ঢাল হয়ে দাঁড়িয়ে যান আর সমানে তীর ছুটতে থাকেন নবীজ সালু আলি আসলাম নিজেকে আবু তালহার পেছনে আড়াল করে রাখেন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 সেদিন রসুল উল্লাহকে রক্ষা করার জন্য তীর ধনুকা তলোয়ার নিয়ে এগিয়ে আসেন এক মুসলিম নারী আনহা। নুসাইবিনীরের আঘাত থেকে রক্ষা করার জন্য দুজানা তার পিঠকে ঢাল হিসেবে পেতে দেন রসুল শরীরে যে দুটো কড়া বিধে গিয়েছিল সেগুলো বের করে আনার চেষ্টা করেন আবু অবৈদা আমার ইবনাল রেলা আনহু তিনি দাঁত দিয়ে টেনে করা দুটো বের করার চেষ্টা করেন আর এই কাজ করতে গিয়ে তার দুটো দাঁত ভেঙে যায় আরেক বীর মুজাহিদ ছিলেন আবদুল্লাহ ইবিন আউফ উহুদের যুদ্ধে তার শরীরে বিশটি আঘাত লাগে আবু বকর এবং আবু উবায়দা রানহ সেদিন রসল উল্লাহকে বাঁচাবার জন্য প্রচন্ডভাবে যুদ্ধ করে যান শেষ পর্যন্ত ত্রিশ জন সাহাবের একটি দল বেষ্টনির মতো তৈরি করে রসল উল্লাহ সাল আলীকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে উহুদ পাহাড়ের উপর দিকে নিয়ে যেতে সক্ষম হন এবং মূল বাহিনীর সাথে মিলিত হন সেই দলে ছিলেন কাতাদা সাবিদ সাহেল এ বিন হনাইফ ওমার ইবনুল খতাব আব্দুর রহমান এ বিন আউফ আর সুবাই ইবনুল আওয়াম রাদ আনহুম এদিকে অমর আবনুল খতাব রদাহ অন্যদের সহযোগিতায় খালিদ ইম্নিদের বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হন মুসলিমরা পাহাড়ের ওপরে আশ্রয় নেন পাহাড়ে চড়তে রসুল্লাহ আলি আসালামের খুব কষ্ট হচ্ছিল তাই তালহা এবেন ওবৈদুল্লাহ রেদেল আনহু তাকে বহন করে নিয়ে যান আলী রদেলহ রসুল্লাহ সাল আলী সালামের ক্ষত স্থানে পানি ঢেলে দেন জখমগুলো পরিষ্কার করে দেন কিন্তু পানি ঝালায় রক্তপ্রবাহ বেড়ে যাচ্ছিল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 আমাদের অজ্জা আছে তোমাদের অজ্জা নেই মুসলিমরা জবাব দিল আল্লাহ আমাদের মাওলা তোমাদের কোনো মাওলা নেই বদরের প্রতিশোধ যুদ্ধের বদলা হয় বলে উঠল। মুসলিমরা দিল না সমান নয় আমাদের নিহতরা জান্নাতে। আর তোমাদের নিহতরা তো জাহান্ন মে সত্যি করে বলতো অমার মোহাম্মদকে আমরা কি হত্যা করতে পেরেছি অমর বললেন না আল্লাহর কসম তোমরা পারো নি তিনি তোমাদের কথা ঠিকই শুনছেন আবু সুফেন বলল ঠিক আছে উমার আমি তোমাকে এবেন কামিয়ার চাইতে বেশি বিশ্বাস করি এই কথা বলে পরের বছর আবার বদর প্রান্তে মুখোমুখি হবার চ্যালেঞ্জ জানাল রসুল্লাহাল আলী আসলাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন দুই বাহিনী ফিরে গেল উহুদের যুদ্ধ শেষ হল এবার আমরা দেখব অহুদের এই বিপর্যয় সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কি বলছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেই দিন যেদিন দল মুখোমুখি হয়েছিল শয়তানি তাদের কিছু কৃতকর্ম ফলে তাদেরকে পদস্কলিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ইমরান আয়াত একশো পঞ্চান্ন অর্থাৎ উহুদের দিনে মুসলিমদের পদস্কলনের কারণ হল শয়তান আল্লাহ উহুদের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের দুর্বলতা ও মুনাফিকদের চেহারাও প্রকাশ করে দিলেন তিনি বলেন اِذْ تُصْعِدُونَ وَلَا تَلُونُ عَلَى أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُم غَنِمًا بِغَمٍّ لِكَي لَا تَحْزَنُوا লিখল তনু আলম ফত أَصَابَكُمْ অশোবুম ও بِمَا বিমল জলাল কুমি বাদিমি অমনতন্স ইফত ইফত কদ আহম মথ হুমসুহুম্যবুন্নূন বিলিহক্তি নীক লো নহ নিনলৃমি শৈ কুিল ইনফি ফুসি মলা ক্য নিন অমৃষ উম ম কুতিল ন হুনা উল্লক তুমি কুম্লীন কুতি বালি মুলকথ লু ইহিম ওলিয় مَا فِي সুদূরি কুম مَا মেহেস মি কুবিহ আলী মুদি সুদূ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 মৃত্যুর বিষয়টি আল্লাহর হাতে আল্লাহতালা যখন মৃত্যু নির্ধারণ করে রেখেছেন সে ঠিক তখনই মারা যাবে হোক সে ঘরের বাইরে থাকুক বা ভেতরে মৃত্যুর সময়ের কোনো নর্চর নেই অহুদের যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মুসলিমদের পরীক্ষা করে দেখতে চেয়েছেন মুসলিমদের মৃত্যুর কারণ হিসেবে অহুদের যুদ্ধকে দায়ী করা যাবে না আল্লাহ আল্লাতলা আরও বলেন পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের নির্দেশ সম্পর্কে মত পার্থক্য করলে এমনকি আল্লাহ রসুল যখন তোমাদেরকে সেই ভালোবাসার জিনিস আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরও তোমরা তার কথা অমান্য করে তাঁর দেখিয়ে স্থান ছেড়ে চলে গেলে তোমাদের মধ্যে কিছু লোক তখন দুনিয়াবী ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল আর কেউ আখিরাতের কল্যাণ চাইতে থাকল আল্লাহ এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তোমাদেরকে অন্যদিকে ফিরিয়ে দিলেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল সুরা আয়াত হেমরান্ন হার জিত সুখ দুঃখ দুঃসময় সুসময় সবকিছু দিয়েই আল্লাহতালা মানুষকে পরীক্ষা করেন যুদ্ধে তিনি জয় দিয়ে মুসলিমদের পরীক্ষা নিয়েছিলেন উহুদের দিনে পরীক্ষা করেন পরাজয়ের মাধ্যমে উভয় পক্ষ ময়দান ত্যাগ করলেও যুদ্ধের রেশ তখনও কাটেনি রসুল্লা সাল আলহাসম হার মেনে যাওয়ার মানুষ নন শত্রুপক্ষের মনস্তত্ত্ব তিনি বুঝতেন তিনি ধারণা করলেন কোরাইশা যেহেতু এই যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি তাই তারা আবারও মদিনায় হামলা চালাতে পারে তার ধারণা সত্যি হল কোরআশা প্রথমে মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পথিমধ্যে তারা মত পাল্টায় ইক্রিমা বিন আবে জাহেল সবাইকে বলে বেড়াতে থাকে কি করেছে তোমরা না পারলে মুহাম্মদকে হত্যা করতে না পারলে তাদের নারীদের দাসী বানাতে কিছুই তো পারলে না তার উস্কানিমূলক কথায় কোরআশা আবার মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল তবে এই খবর রসুল্লাহ সাল্লু আলী আসালামের দৃঢ়তায় এতটুকু আচর কাটতে পারেনি তিনি বিন্দু মাত্র ভয় পেলেন না বরং কোরাইশদের মোকাবেলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন এই ঘটনাটি বর্ণনা করেছেন সাকি মাহুল্লা তিনি বর্ণনা করেছেন উহুদের যুদ্ধের মধ্য সাওয়ালের এক শনিবারে সংঘটিত হয় আর ঠিক তার তারপর তিনি রসলাস্লাহ আলিউসাল মোয়াজ্জিন ঘোষণা দেন তারা শত্রুদের ধাওয়া করবে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 তাদের কাছে এই ব্যাপারটি পরিষ্কার করিতে আছে যুদ্ধে পরাজয় মুসলিমদেরকে একটুও দুর্বল করতে পারেনি এমন বিপদ আর সংকটের মুখেও রসল সাল আলহাম অপরিসম ধৈর্য দেন। হেরে গেলেও উজ্জীবিত থাকা লড়াই চালিয়ে যাওয়ার উদ্যম থাকা আল্লাহ জালের ওপর আস্থা রাখা মুজাহিদ্দদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্ষতবিক্ষত শরীর নিয়ে আহত সাহাবিরা আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেন বেরিয়ে পড়েন জিহাদে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 রসুল্লা সাল্লা আলী আসলাম তাকে আবু সুফিয়ানের কাছে পাঠালেন যেন সে মুসলিমদের ব্যাপারে আবু সুফেনের মনে ভয় ধরিয়ে দেয় মাহবাদকে দেখে আবু সুফেন বলে উঠল ওদিকটায় খবর কি মাহবাদ জানো কিছু মাবাদ বললেন মুহম্মদ তার দলবল নিয়ে তোমাদের খোঁজে বেরিয়ে পড়েছে এমন বাহিনী আমি জীবনেও দেখিনি তারা তোমাদের বিরুদ্ধে মহাখ্যাপা উহদের যুদ্ধে যারা আসেনি তারাও এবার যোগ দিয়েছে আগেরবার আসতে পারেনি দেখে তাদের অনুশোচনা শেষ নেই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 আবু সুফিয়ান তার কবিতাটা শুনতে চাইল মা বাদ বলে ওদের আওয়াজে পাহাড় যেন লজ্জায় মুখ লুকয় টকবক করে ছোটা সারিবাদা সুঠাম অশ্রের ছঙ্কারে ধ্বনীত হয় পৃথিবী ঘোরসাওয়ারীরা তারা তো এক একটা মস্তসিংহ এই সৈনিকেরা যুদ্ধে ডরায় না অস্ত্রের অভাব নেই তাদের আমি দেখে দৌড়ে পালাই মনে হয় যেন ধরণী কাঁদছে তাদের আছে এমন নেতা যাকে কেউ কোনদিন একা ফেলে যাবে না মা বাদ এক অসাধারণ ভূমিকা পালন করলেন তিনি শত্রুর মনোবল ভেঙে দিলেন কুরাইশা শেষমেশ মক্কায় ফিরে যাবার সিদ্ধান্ত নিল আবু সুফ তবু আক্রমণ করার মিথ্যা হুমকি দিয়ে মুসলিমদের ভয় দেখানোর শেষ চেষ্টা করল কিন্তু মুসলিমদের এতটুকু চলানো গেল না অনেক ক্ষয়ক্ষতি আর বিপর্যয় হওয়া সত্ত্বেও মনস্তাত্ত্বিক যুদ্ধে মুসলিমরা জয়ী হয়েই মদিনায় ফিরে গেল এই প্রসঙ্গে আল্লাতালা আয়াত নাজিল করেন الذين لله من بعد ما للذين منهم واتقوا কৌ عظيم. কৌলল হুম নমউ হুম ফজদ হুম ইমান ফ ফজদ হুম ইমানুঁ কলু হসবু ন্লাহু অনকী সংবু বিমতিন হি ফব্লি লম্য সুম সবীন ও ফগ্লি নাগ ইকুমুসনু ইউলিয়ু অউলিয়া আহু ফলাত ইং তুমি নি যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে তাদের মধ্যে যারা সৎ ও পরেজগার তাদের জন্য রয়েছে মহান পুরস্কার মুনাফিকরা যাদেরকে বলেছিল নিঃসন্দেহে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে অতএব তাদেরকে ভয় করো। কিন্তু তাদের ইমান বেড়ে গেল আর তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি অতি উত্তম রক্ষাকর্তা সুতরাং তারা ফিরে এল আল্লাহর কাছ থেকে নিয়ে আমত ও করুণাভাণ্ডা নিয়ে কোন অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি বস্তুত তারা আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ করছিল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 এইসব বলে শতান মনের মধ্যে ভয় ঢোকাতে চায় কিন্তু মনে রাখতে হবে এ সবই শয়তানের দেয়া ওয়াসওয়াসা। আমরা যদি আল্লাহর ভরসা রাখি তাহলে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকেই বিজয় করবেন অভুদের যুদ্ধে মুসলিমদের একমাত্র যুদ্ধবন্দী ছিল আবু আজ্জা এই আবু বদর যুদ্ধেও বন্দী হয়েছিল তখন সে অজুহাত দেখায় সে খুব গরিব তার মেয়েদের দেখাশোনা করা কেউ নেই রসুল্ল সাল আলহাসম সেইবার কোন মুক্তিপণ ছাড়াই তাকে ছেড়ে দেন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 টাকার লোভে আবু আজ্জা উহুদের যুদ্ধে অংশ নিতে রাজি হল আর বন্দী হল এবারেও আবু আজ্জা পুরনো অজুহাত খাড়া করে ছাড়া পাবার চেষ্টা করে সেই আগের পুরোনো কথা সে গরিব তার মেয়েতে দেখাশোনা করা কেউ নেই ইত্যাদি কিন্তু রসল সাল্লু আলহি ওসাল্লাম বললেন তুমি দাড়িতে হাত বোলাতে বোলাতে বলবে তুমি মুহম্মাদ দুইবার ধোকা দিয়েছ সেটা আমি হতে দেব না মুসলিম এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না তিনি আবু আজ্জাকে হত্যার আদেশ দেন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 রসুল্লা আলহাম তাঁর রেখে যাওয়া সম্পদ ওয়াকফ হিসেবে নির্ধারিত করলেন সেটি ছিল মোদিনার প্রথম ওয়াকফ। মুখায়িক মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল তা নিয়ে আলিমদের মধ্যে মতবারক্য রয়েছে তবে বেশিরভাগ আলিমদের মতে সে ইসলাম গ্রহণ করেছিল তাদের মতে মুখায়িক হল ইহুদিদের মধ্যে সেরা এই কথা দিয়ে আল্লাহ রসুল জাতীয়তা বুঝিয়েছেন দিন বা ধর্ম বোঝাননিম আসগুত্রের এক লোক ছিল উসাইরিম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 মাত্র এই একটি আমলের মাধ্যমে সে জান্নাতে সবচেয়ে উঁচু অবস্থানে চলে যেতে পারবে উসারিম নামাজ পড়েননি রোজা রাখেননি কিছুই করেননি তিনি শুধু ইমান এনেছেন আর নামাজের বক্ত থাকতেই আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তাই তিনি জান্নাতে যাবেন এখন আমরা উল্লেখ করব অহু যুদ্ধের দুটো মৌচিজা কাতাদা এভেন চোখ যুদ্ধের অলৌকিক ঘটনাবলীর মধ্যে এই কাহিনীটি উল্লেখ করা আছে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 ওহুদের দিনে এই উবাই বিন খালাফ ঘোরার পিছে ছড়ে নবিজির পিছনে ধাওয়া করতে লাগল সাহাবিরা এগিয়ে এলেন তাকে প্রতিহত করার জন্য কিন্তু নবিজি সাল্ল তাদেরকে থামিয়ে দিলেন একটা বর্ষা হাতে নিয়ে সেটা ঝাঁকাতে শুরু করলেন এরপর আলিউলাম উবাই বিন খালাফের দিকে বর্ষা তাক করে ছুড়ে মারলেন উবাই বিন খালাফের সমস্ত দেহ ছিল বর্মে ঢাকা একটা বর্ষা দিয়ে তাকে ঘায়াল করার রীতিমতো অসম্ভব কিন্তু নবীজির বর্ষা আঘাত করল ঠিক তার বর্ম আর হেলমেটের মাঝামাঝি ছোট্ট একটা ফাঁকে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 এত ভয় পাচ্ছ কেন সে বলল না না মোহাম্মদ বলেছে সে আমাকে হত্যা করবে যদি সে কিচ্ছু না করে শুধু আমার দিকে থুতু ছিটায় তবুও আমি মারা যাব এই ঘটনার পর যুদ্ধ থেকে ফেরার পথে মক্কার কাছে সারিফ নামকের স্থানে সে সত্যি মারা যায় রসল সাল আলাইস্লামের সিরাতে নিজ হাতে মাত্র একজন লোককেই তিনি হত্যা করেছেন আর সে হলো এই উবাই ইবিন খালাফ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 আর সেই হুমকি সত্য হওয়ার এই ঘটনা একটি মৌচিজাও বটে অনেক পরের একটি ঘটনা উবাই বিন খালাফকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে সাহাবি আব্দুল্লাবিন ওমার আনহু এক রাতে হাঁটছিলেন তিনি বলেন হঠাৎ করে আমি আগুনের হলকা দেখতে পেলাম এরপর দেখলাম একটা লোককে সেকল বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সে কেবলই পানি খেতে যাচ্ছে আর তাকে বলা হচ্ছে এই লোককে পানি দিও না এ হলে সেই লোক যাকে রসুল হত্যা করেছেন আবদুল্লাবিন ওমার আসলেই উবাইবেন খালাফের শাস্তি দেখতে পাচ্ছিলেন অনেক সময় কিছু মানুষ কাফিরদের প্রতি আল্লাহর আজাব কিংবা মুসলিমদের আনন্দ ও পুরস্কার প্রত্যক্ষ করতে পারবে এটা স্বপ্নে হতে পারে অথবা সামনাসামনি হতে পারে যেমনটা হয়েছিল আবদুল্লাহ তিনি সরাসরি শাস্তি দেখতে পাচ্ছিলেন আল্লাহরের ছায় কিছু মানুষকে গায়েবের বিভিন্ন দৃশ্য দেখানো হয় আজকে আমাদের পর্ব শেষ করব উহুদের যুদ্ধে সাহাবিয়াতদের অর্থাৎ মহিলা সাহাবীদের ভূমিকার আলোচনা দিয়ে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 মুসলিমদের আমির রসুল্লাহ সাল্লু আলহিমের স্ত্রী হয়েও তারা মুসলিম সৈন্যদের সেবায় নিযুক্ত হয়েছেন সুবহান আনা সেবেন মালিক বলেন যখনই রসুল্লাহ সাল আলহি আসলাম কোন যুদ্ধের জন্য বের হতেন তিনি তার সাথে ওম্ম সালিম আল আনসারি এবং কিছু নারীদেরকে নিয়ে যেতেন যাতে তারা মুসলিম সৈনিকদের পানি খাওয়াতে পারেন আর আহতদের সেবা শুশ্রূষা করতে পারেন আর রুবায়াবিনতে আনহা বলেন আমরা আল্লাহ রসুলের সাথেই থাকতাম যোদ্ধাদের পানি পান করাতাম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 ওম্ম কুসুম হচ্ছেন আলী রাজে আনহুর মেয়ে একই সাথে তিনি ছিলেন স্ত্রী তারা সরাসরি আপনার স্ত্রীকে দিন না বলে বলেছিল আল্লাহ রসুলের মেয়েকে দিন বললেন না বরং আনসারী সাহাবিয়া ওম্মে সালিম রাজ আনহা এই কাপড়ের বেশি হকদার কারণ অহুদের যুদ্ধে তিনি ছোটাছুটি করে আমাদেরকে পানি এনে দিচ্ছিলেন উহুদের যুদ্ধের বহু বছর পরেও উমার রদ আনহো এই আনসারী নারীর অবদানকে স্বীকৃতি দিয়েছেন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 খেজুর গাছের বাকল দিয়ে সেটা আগুনে পুড়িয়ে সেই ছাই দিয়ে একটা পেস্ট বানিয়ে আল্লাহ সুলের খতের ওপর চেপে ধরেন উহুদের যুদ্ধে একজন নারী সরাসরি ময়দানে যুদ্ধে অংশ নেন তিনি হলেন নুসাইবা কাব আল মাজিয়া রদিয়াল আনহা তিনি ছিলেন অন্য সব নারী চাইতে আলাদা শক্তিশালী এই নারী উহুদের যুদ্ধে ছাড়াও অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন আবু বকর রদিয়া আনহুর খিলাফতকালে ভ্রান্তনবী মুসাইলামা আল কাজাবের বাহিনীর বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেন মৃত্যুর পর তার নাতনি তাকে গোসুল করিয়ে দেয় সে বলে আমি আমার নানীর শরীরে ১৩টি ক্ষত দেখেছি সবচেয়ে গভীর ক্ষতটি ছিল ওনার কাঁধে সেখানে ইবেন কামিয়ার তরবারের আঘাত লেগেছিল ইবেন কামিয়া যখন উহুদের যুদ্ধে রসুল্লাহ আলহিউসালামকে আক্রমণ করে তখন নুসাইবা নবীজিকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান ইবন কামিয়া তখন তাকে আঘাত করে ইবন কামিয়ার তরবারের আঘাত এতই ভয়ানক ছিল যে এক বছর পর্যন্ত নুসাইবা রৈল আয়নহার কাঁধে ব্যথা থাকে অন্যান্য যুদ্ধের সময়ও তিনি আহত হয়েছেন ভণ্ডনবী দাবিদার মুসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি মারাত্মক হন। সারানোর জন্য তার ক্ষতস্থানে যুগে জখম সারাবার পদ্ধতি ছিল জখমের ব্যথার চাইতেও কষ্টকর এত ব্যথা এত কষ্টকর জখমও তাকে যুদ্ধে অংশ নেয়া থেকে থামিয়ে রাখতে পারেনি উহুদের যুদ্ধের পর দিন যখন নবীজিসাল আলহাম শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্যে হামরা আল আসাদা যেতে চাইলেন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 আমরা আল আসাদ থেকে ফিরে আসার পর এত উদ্বেগ ব্যস্ততা আর ক্লান্তির মধ্যেও নবীজি সাল্লু আলী কথা ভুলেননি লোক পাঠিয়ে খোঁজ নিলেন সে নবীজিকে জানাল এখন তার শরীর অবস্থা আগে থেকে কিছুটা ভালো এই কথা শুনে রসুল্লাহ আলী আসলাম অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন এই আনন্দ কোন লোক দেখানো অভিনয় ছিল না রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম একজন বাবার মতোই সাহাবিদের ব্যাপারে খেয়াল রাখতেন তাদের খোঁজখবর নিতেন কাছাকাছি থাকতেন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 আরাম আয়সের উপরে তারা সবসময় ইমানকে প্রাধান্য দিয়েছেন আল্লাহকে স্মরণ করেছেন এবার তাই জানা যাক কিছু সাহাবিয়াতের ইমানি দৃঢ় ছিলেন হামজার রদেল ও আনহার বোন হামজার মৃত্যুসংবাদ পেয়ে তিনি ভাইয়ের মৃতদেহ শেষবারের মতো দেখতে চান ওদিকে হামজার মৃতদেহ খুব বাজেভাবে বিকৃত করা হয়েছিল তাই তার ছেলে সুবাই রিমনুল আউবাম তাকে থামাতে চাইলেন তিনি থামলেন না বলে উঠলেন তুমি আমাকে কেন আটকাচ্ছ আমার ভাইকে কিভাবে বিকৃত করা হয়েছে সে কথা আমি শুনেছি তার সাথে যেটাই হয়েছে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়েই হয়েছে আর এটাই আমার জন্য সান্ত্বনা হিসেবে যথেষ্ট চিন্তা কর না আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারব আর শান্ত থাকব ইনশাআল্লাহ হামজারে দেলু আনহোর শরীর খুব খারাপভাবে বিকৃত করা হয় শত্রুরা তার না কান গোপনাঙ্গ কেটে ফেলে তার পেট আর বুকচিরে খুলে ফেলে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 তিনি ভেঙে পড়েননি কোনো বিলাপ করেননি আপন ভাইয়ের এই মর্মান্তিক চিত্র দেখেও এতটুকু ধৈর্য হারাননি তিনি ছিলেন আল্লাহর হামনা বিনতে জাহাজ হলেন আব্দুল্লাবেন জাহাজের বোন উহুদের যুদ্ধে তার স্বামী চাচা আর ভাইকে হারান একই দিনে জীবনের সব চাইতে আপন তিনজন মানুষকে হারিয়ে তার প্রতিক্রিয়া কেমন ছিল রাসুল্লাহ আলী আসালাম তাকে বললেন ধৈর্য ধর আল্লাহর পুরস্কারে আসা সন্তুষ্ট হও। এই কথাটির মাধ্যমে আল্লাহ রসুল আলহাম তাকে একটি খারাপ সংবাদ দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন হামনা বুঝতে পারছিলেন তার কোনো আপনজন মারা গেছে তিনি জানতে চালেন কে মারা গেছে ইয়ারসোল্লাহ তোমার ভাই আবদুল্লাহ জাহাস মারা গেছে হামনা। হামনা তার ভাইয়ের জন্য দোয়া করলেন এরপর রসুল্লাহাল আলী আসলাম তাকে আবার বললেন ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হারা গেছে ই আল্লাহ রসুল হামলা জানতে চাইলেন হ্যাঁ তোমার চাচা হামজা এমের আব্দুল মুতালিব ইনালিহিজ আল্লাহ তাকে ক্ষমা তার শাহাদা কবুল করে নিন রসুল্লাহ আলহাম তাকে আবার বললেন ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হও আমার আর কে মারা গেছে ইয়ারসুল্লাহ হামনা বুঝতে পারলেন নিশ্চয়ই আপন আরও কেউ মারা গেছে তোমার স্বামী মুসাহ হামনা চিৎকার করে ওঠেন ভাই আর চাচার মৃত্যু সংবাদ তাকে টলাতে পারেনি কিন্তু এরপর স্বামীর সংবাদ শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এই দৃশ্য নবীজাল আলী আসলাম দেখে বলেন নারীর কাছে তার স্বামী খুবই বিশেষ একজন স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে আপন জন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 আমরা সবাই মুখে মুখে বলি আমরা রসুল্লাহ সাল্লাহ আলিউসলামকে ভালোবাসি তার জন্য জীবন দিতে চাই আমরা ইসলামের জন্য নিজেদের বিলিয়ে দিতে চাই কিন্তু এই ভালোবাসা হল তাত্ত্বিক ভালোবাসা যদি না আমরা এটা বুঝতে পারি যে সাহাবিরা কিভাবে রসুল আলী আসলামকে ভালোবাসতেন তাহলে এই ভালোবাসা নিছক মুখের কথাই রয়ে যাবে এই সাহাবিয়া তার স্বামী বাবা ও ভাইকে হারানোর কথা শুনেও কোন ভ্রুক্ষেপ করেনি শুধু জানতে চেয়েছেন একটি জিনিস রসুল্লাহ সাল্ল আলহাসাম কেমন আছেন তিনি আল্লা রসুলকে এক ঝলক দেখলেন তাতেই তার চোখ জুড়িয়ে গেল তিনি বলে উঠলেন যদি আপনি থাকেন তাহলে তো সব বেদনাই তুচ্ছ এটাই হচ্ছে আল্লাহ আলী আসলামের প্রতি আল্লাহর বান্দাদের ভালোবাসার একটি ছোট দৃষ্টান্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লা রসুলকে আমরা এভাবে ভালোবাসতে পারি আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা উহুদের শহীদদের নিয়ে আলোচনা করব ইনশা وصل الله على سيد محمد وعلى آلہ وآسحابه وصلام الحمد للہ رب العالمين السلام عليكم ورحمت الله وبرکاتہ رايندروس <تصفيق> میدیا الرونانو پوجیخشن پر کے جانتے بزیت کروں www.raindroopsmedia.org وثبا فیس بوک www.facebook.com slash raindrops media وثبا www.youtube.com slash 2 0 1 5